পেলা সবক হ্যা কিতাব খুদা কিনুক সারি হা খুদা ইস দুরান মহান সৃষ্টিকর্তার উপাসনা ও ভালোবাসা সৃষ্টি সাথে জড়িত করা হয়েছে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা ও নিবেদন এটাকে একমতে আনা যাবে না কিন্তু ভিন্ন মতটাকে বিরোধিতায় রূপান্তরিত করা যাবে না যেটা বিভক্তি এবং আমাদের মধ্যে সহিংসতার দিকে নিয়ে যায় গত প্রায় এক দশক ধরে মুসলিম বিশ্বে ইন্টারফেইথের ইমান বিধ্বংসী ফেতনা ছড়িয়ে পড়ছে বিপ্রান্ত হয়ে নিজেদের আল্লাহ তহ মুসলিম ভাইদেরকে হেফাজত করুন প্রিয় ভাই ও বোনেরা এই ডকুমেন্টারিতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো ইনশাউল্লাথ কি ইন্টারফেইথ কেন প্রচার করা হচ্ছে ইন্টারফেইথের ব্যাপারে ইসলামী শরিয়াহ কি বলে ইন্টারফেইথ কারা প্রচার করছে চলুন প্রথমে জানা যাক ইন্টারফেথ কি কি বাংলায় বলা হয় আন্তঃ আর আরবিতে বলা হয় ওয়াহাদুল আদিয়ান ইন্টারফেইথ হলো এক ধরনের জগা খেচড়ি মার্কা শঙ্কর বিশ্বাসের নাম এই মতবাদে বিশ্বাসী মানুষ মনে করে हिन्दुब्ध्य ख्रीटान इहुदी सवार धर्म सठिक को धर्म अपर धर्म थ्रेष्ठ नए सकलधर्म ही भलो कथा सकल धर्म शांति और सम्प्रीतर कथा और शांति और सम्प्रीति हलोधर्म कथा सठिक धर्म वूलधर्मते कि सबधर्म सठिक तिंदू ख्रीस्टान बौद्ध कारो आपन धर्म त्याग भिन्न धर्मे जावर दरकार नहीं जे जार जार धर्मे थको धर्म वैचित्र प्रकृतर वैचित्र मत ही स्वाभाविक চলুন একটিউদ্দিনের কথা বলা হয়েছে লক্ষ বিন উদ্দিন মানে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার কিন্তু তার আগে কিন্তু পাচটি কথা বলা হয়েছে তুমি যে ধর্ম পালন করো আমি সে ধর্ম পালন করি না আবার আমি যে ধর্ম পালন করি তুমি সে ধর্ম পালন করো না তারপরে বলা হচ্ছে তুমি যে ধর্ম পালন করো আমি সে ধর্ম পালন করবো না করবো না আবার আমি যে ধর্ম পালন করি তুমিও তা পালন করবে না তাহলে কি দাঁড়ালো সুতরাং লাকম্বিন অর্থাৎ তোমার ধর্মটা তোমার আমার এই যেমডেটিভ জায়গাটা মানে হাজর মোহাম্মদ সাল্লাহাম মানে কোরআন শরীফের এটা কিন্তু কোরআন শরীফের বাণী মানে সুরা কাফরান আপনারা দেখলেন একজন মুসলিম শাইখের উপস্থিতিতে একজন মুশ্রিক হিন্দু কত সুন্দর এই টকশ নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত কথা বলব ইনশা ইন্টারফেথ মূলত আমেরিকার র্যান্ড কর্পোরেশন প্রচারিত মডারেট ইসলামের একটি গুরুত্বপূর্ণ উপাদান মডারেট ইসলামের বিশ্বাসীদেরকে ইন্টারফেইথের প্রতি ইমান আনতে হয় रैंट करपोरेशन और मडरेट इसलम सर्वनाशा गुमराहि सम्पर्णते निमित मडरेट इसलम शतर सब चेहरे बड़ फिथना शीर्षक डकुमेंटारिटी देखक्रिपने लिंक देथ दे के केंद्र कर काफे तैयारी मडरेट मुस्लिम नेटवर्क मुस्लिम विश्व विभिन्नधरण प्रचारणा चाले जा टिशने प्रचार कर इंटरफेथ डायलग विभिन्न देश आयोजन कर इंटरफेथ सम्मेलन अनलैन और विभिन्न फोराम चलते नान आलोचना पर्याचना এই মডারেট নেটওয়ার্কের জোর প্রচেষ্টায় ইন্টার রিলিজিয়াস ডায়ালগ বা আন্তঃর্মীয় সংলাপ ইন্টারফেইথ হারমোনি তথা আন্তঃধর্মীয় সম্প্রীতি আর ইন্টারফেইথ অ্যালায়েন্স তথা আন্তঃধর্মীয় মৈত্রী ইত্যাদি পরিভাষা এখন মুসলিম বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এমনকি আন্তঃর্মীয় প্রার্থনাও দেখা যাচ্ছে কোথাও কোথাও একই ছাদের নিচে মসজিদ মন্দির ও গির্জা স্থাপন এবং একই মলাটে কোরআন বাইবেল ও তাওরাত ছাপানোর কথাও জোরে সোরে বলা হচ্ছে নওয়াজুবিল্লাহ মালিক তাওরাইদ ও শির্ক ইমান কুফরকে একাকার করে ফেলার এই জাহানামি চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মুসলিম বিশ্বের ইন্টারফেইথ প্রচারে কাফেররা মধ্যপ্রাচ্যের তাগুদ সরকারদের সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে দু সালে জর্দানের বাদশাহ আব্দুল্লাহ দ্বিতীয় এবং প্রিন্স গাজিবিন মাহমদের প্রস্তাব অনুসারে জাতিসংক প্রতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহকে ওয়ার্ল্ড ইন্টারফেইথ হারমোনি উইক বা বিশ্ব আন্তঃর্মীয় সম্প্রীতি সপ্তাহ হিসেবে পালন করার ঘোষণা দেয় ইন্টারফেথকে বিশ্বব্যাপী একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে दुहजारगारो साल बारोई अक्टोबर सउदिब अस्ट्रिया स्पर जौथ उद्योगे भियेन्एति है किंग आबुल्ला इंटरनैशनल सेंटर फर इंटरलिजिय एंड इंटरकालचारल डायलग नाम एक आंतजातिक्ति इंटरफेथ मूलत कुफुरी सेकुलारिजम तथा धर्मनिरपेक्षतार ही एक परिमार्जित रूप पार्थक्य केवल एतटुकू जे सेकुलारिजम प्रचार काफेर व्यवहार करोटपैट शार्ट पड़ा सेकुलरार बुद्धिजीवी देर যাদের শয়তানি কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মুসলমানরা মোটামুটি সচেতন থাকে পক্ষান্তরে ইন্টারফেইথ প্রচারে কাফেররা ব্যবহার করে সাদা জুবাপরা দাঁড়িওয়ালা পাগড়ি বাঁধা সোহি আকিদার শেখ মসজিদের ইমাম মাদ্রাসার শেখুল হাদিস ও জনপ্রিয় ইসলামিক স্কলারদের ফলে সাধারণ মুসলমানরা সহজেই ধোঁকা খায় নিজেদের অজান্তেই তারা ইমান হারিয়ে বসে এদিক থেকে ধর্ম নিরপেক্ষতাবাদের ফেতনার চেয়ে ইন্টারফেইথের ফেতনা অধিক মারাত্মক ও সূক্ষ্ম এখানে স্বভাবত প্রশ্ন জাগে কাটিজেক্ট পুরো পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কাফেরাজে সামরিক ক্রুসেড চালিয়ে যাচ্ছে কাশ্মীর আরাকান ফিলিস্তিন আফগান ইরাক সিরিয়া ইয়েমেন মালি ও সোমালিয়ায় তারা মুসলমানদের উপর যে বর্বর নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এইসবের বিরুদ্ধে যেন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে গোটা পৃথিবীতে সকল কাফেররা একজোট হয়েছে মুসলিম নিধনের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে এটি যেন মুসলমানরা বুঝতে না পারে তারা যেন নিজেদের আত্মপরিচয় খুঁজে না পায় তাদের হৃদয় থেকে যেন ওয়ালাবাড়ার আকিদা মুছে যায় ইসলামী একমাত্র সত্য দিন এই বিশ্বের যেন তাদের অন্তরে দানা পাততে না পারে এবং তাদের দিনী পরিচয় মিটি গিয়ে তারাও যেন কাফেরদের জাহানামি তলে সামিল হয়ে যায় এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই কাফেররা বিশ্ব বিশ্বজোড়ে যাতে তোমরাও তাদের মতো হয়ে যাও প্রিয় ভাই এই ইন্টারফেইতের মাধ্যমে তারা সিংহগুলোকে ভেড়ার পালের সঙ্গে একাকার করে ফেলতে চায় মুসলমান সিংহের সঙ্গে ময়দানে মোকাবেলার শক্তি ও সাহস কাফের ভেড়াগুলোর নেই তাই তারা সিংহকে प्रथम मानसिक भाव पर मा तेड़ा बनिए फेलार चेष्टा कर सामरिक रूचि पराजित काफेर जुगे जुगे मुसलमान बिुदे एक घृण्यकौशल प्रयोग करभी गादार मुसलमान के क्या लागिए मुसलमान आंकदा विश्वास ध्वस कर सूस्पष्ट और अकाट्ट दलिल द्वारा एकथा नेह प्रमाणित पृथ्वी इसलमित हक दिन नहीं ইসলামী একমাত্র দিন অন্য সকল ধর্ম সম্পূর্ণ বাতিল আল্লাহিন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সত্য মনে করে সে নিঃসন্দেহে কাফির। এবং চিরস্থায়ী জাহান্নামী ইসলামের অন্যতম মূল হলো হল যারা দিন ইসলামে প্রবেশ করেনি তারা নিঃসন্দেহে কাফেল তারা আল্লাহ রাসুল এবং তারা চিরস্থায়ী জাহান্ন ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করে তারা এবং মুশরিকরা চিরদিনের জন্য জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তারাই নিকৃষ্ট সৃষ্টি صحيح مسلم إرشاد خي رسول الله صلى الله عليه وسلم إرشاد کرن والذي نفس محمد بياده لا يسمع بي أحد من هذه الأمة يهودية ولا نصرانية ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار شه محن شتر قسم جرحة محمد الرحل اي أمتر جي آمار كتشونه چه چاي شه يهودية حق با خريسطان حق شه جدي آماران إنتو ديني اسمير پوتى إيمان نائنة مارا جاي تا هو যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কাফের ও চিরস্থায়ী যাহান নামী মনে করবে না সে কাহের এই মূলনীতিগুলোর আলোকে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় ইন্টারফেস তথা আন্তঃ ধর্মীয় দাওয়াত একটি ধোঁকা ও প্রতারণা এর উদ্দেশ্য হল তারিদ ও শিরকে একাকার করে ফেলা ইমান ও কুফরের সীমানা মুছে ফেলা এখানে এসে স্বভাবতই প্রশ্ন জাগে তাহলে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কেমন হবে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কেমন হবে কাফের কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না যদিও সে আপন পিত বা ভাইয়ের মতো রক্ত সম্পর্কের আত্মীয় হয় আল্লাহ তালা বলেন তোমাদের পিত ভাইরা যদি ইমানের পরিবর্তে কুফরিকে পছন্দ করে তবে তাদেরকে অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করো না যারা তাদেরকে অন্তরঙ্গরূপে গ্রহণ করবে তারাই জালিম কাফেররা কখনো মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ সে মুসলমান আছে আল্লাহ বলেন কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবে যতক্ষণ তারা মুসলমানদেরকে কাফের বানাতে পারেনি আল্লাহ তালা বলেন ক্ষরে সত্য পাচ্ছেন না কাশ্মীর পূর্ব তুর্কিস্তান আফগান সিরিয়া ইয়েমেন সোমালিয়া সহ পৃথিবীর সর্বত্র এই কাফেররা কি মুসলমানদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে না অতীতে এক জন্যও কি এই লড়াই থেমেছিল ভবিষ্যতে কি কখনো থামবে তো এই ধোঁকাবাসিমিক এখন আমাদের জানতে হবে কাফ্রিদের প্রতি আমাদের করণীয় কি প্রিয় ভাই কোরআনাহর বক্তব্য অনুসারে কাফেরদের প্রতি মুসলমানদের দুটি করণীয় রয়েছে एक हलो इम दावहा प्रदान प्रज्ञापूर्ण विधम सहज भाषा इसमत मानुष के तुम रबिर दिखा आह्वान करो हेकमत सदुप द्वारा तर्क करो उत्तम पंथाय দ্বিতীয় করণীয় হলো যতক্ষণ তারা ইসলাম কবুল না করছে বা জিজিয়া দিয়ে মুসলমানদের কর্তৃত্ব স্বীকার করে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আল্লাহ তালা বলেন খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান আনে না শেষ দিনের প্রতি বিশ্বাস রাখেনা এবং আল্লাহ রসুল যা হারাম করেছেন তা হারাম বলে গণ্য করে না এবং সত্য দিন অনুসরণ করে না তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে সহস্তে জিতিয়া দেয় সোহেহে সাল আলী ও ইরশাদ করেন আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ তারা লাহিলা স্বীকার করে নেয় সুতরাং যে লাহ স্বীকার করে নিল সে তার নিজের জান ও মালকে আমার থেকে হেফাজত করে নিল তবে ন্যায়সঙ্গত কারণের কথা ভিন্ন আর তার হিসেব আল্লাহর দায়িত্বে প্রিয় ভাই একটু চিন্তা করে দেখুন কোরআনসুন্নাহর সুস্পষ্ট নির্দেশনাকে পাশ কাটিয়ে কাফরিদের সঙ্গে বসে মিষ্টি মিষ্টি কথা বলা তাদের বাতিল ধর্মকে স্বীকৃতি দেয়া কুফর শিল্কের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানের কথা প্রচার করা কুফুরীয় এরতেদার ছাড়া আর কি হতে পারে انتر فيتر بابر علماء كرامير فتوى ارو بر اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء انتر فيتر بجرر حكوم ني اكتبستارت فتوى بردان كوري اتبالهو لا يجوز لمسلمين يؤمن بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا الدعوة إلى هذه الفكرة الآثمة والتشجير عليها وتسليقها بين المسلمين فضلا عن الاستجابة لها والدخول في مؤتمراتها وندواتها والانتمائي إلى محافلها جي مسلم الله كي راب هي شبه اسلام كي دين هي شبه ايضا محمد صلى الله عليه وسلم كي نبيو رسول هي شبه بشاش كاري ترجونا جغن نو انترفيطر دعوات دوا انترفيطر بطي اتشاهي تو كارا مسلم شما جاء اي بشاشر انپروبش خاطنو شمپور نحرم انترفيطر دعواتي شعر ديا انترفيطر شمميلون کانفارنس ইত্যাদিতে অংশগ্রহণ করা হারাম হওয়ার কথা তো আর বলার অপেক্ষা রাখে না প্রিয় ভাইয়েরা চলুন এবার উপমহাদেশের কয়েকজন ইন্টারফেইত প্রচারক এবং তাদের ইমান বিধ্বংসীতের মূল ধারণাটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সহজেই ধরতে পারবেন কারা কারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ইন্টারফেইতের গোমরাহী ফেরি করছে এবং দিন প্রচারের নামে সাধারণ মুসলমানদের ইমান নিয়ে ছেনিমিনি খেলছে আমরা বলছি না যারা ইন্টারফেইথ প্রচার করছে তারা প্রত্যেকেই কাফেরদের বেতনভুক্ত দালাল অনেক স্বল্প এলিমের সাইখ্য মারণা হয়তো এমনও আছেন যারা মিডিয়ার প্রচারণায় বিপ্রান্ত হয়েছেন এবং ইন্টারফেইথের চটক তার বুলির পেছনের কুফর কে টাকা খেয়ে ইন্টারফেইথ প্রচার করছে আর কে না খেয়ে প্রচার করছে এটি এখানে মোটেও গুরুত্বপূর্ণ নয় যেভাবেই হোক তিনি ইন্টারফেইথ প্রচার করছেন তার কথায় মানুষ ইমান হারা হচ্ছে এটি এখানে আসল বিবেচ্য বিষয় আজ আমরা কয়েকজন ইন্টারফেইথ প্রচারকের সঙ্গে अपन कर प्रख्यात इंटरफेथ प्रचारक हलन शाहबागी माओलाना फरीदुद्दीन मासूद जिहतर व्याख्या दिए कथित एक लक्ष मुफ्तर जालिया जा फतो दिए हजार सतर साल डिसेम्बरे ख्रीसान पोप फ्रांसिस सफर के केंद्र कर देशर तागुद मीडिया जोरे सोरे इंटरफेथर प्रचार शुरू कर इस समय सब चे सक्रिय भूमिका पालन करी माओलाना एमकी यह पथभ्रस्त लोकटी পবির সঙ্গে আন্তঃর্মীয় মনোজাতীয় অংশগ্রহণ করে নামাজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহমদ মঞ্জুর এলাহি সম্প্রতি ডিবিউজ নামক একটি টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত উগ্রবাদ ধর্মযান হাতিয়ার শীর্ষক এক ইন্টারফিথ টকশতে অংশ নেন তিনি সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধান সংলাপের ইচ্ছা সহ বা আল্লাহ না। কাজল দেবনাথের ইমান বিধ্বংসী আলোচনার কিছু অংশ আমরা ইন্টারফেইত পরিচয় তুলে ধরতে গিয়ে দেখিয়েছি যেখানে তিনি সুরাক মারাত্মক বিকৃত ব্যাখ্যা দিয়েছেন আর ডক্টর মঞ্জুরি রাহি সাহেব তাকে সুত্রে দেবেন তো দূরের কথা বরং কোরআন শরীফে আছে বলে एक कुफर बक्तब समर्थन करसुल्लाह सल अल्लमी ग्रहण करबावजनाथ एम रेभारे अभी शीर्कता तुम्हें और डर सहेब मुच् मुच्कि हासिल एक पर्यायीज रसुल्लाह अली सम्पर्भिन्न धरण विभ्रांतिकर तथ्य दिलेल रसुल्लाह अलही नाकि সম্প্রীতির কথা বলে এবং ইসলাম যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং আমরা যদি রাসুল সাল্লাহলামের জীবনীটা দেখি তার রিয়াকশনটা ছিল তার সাথে সবাই দুর্ব্যবহার করত কিন্তু নবী হওয়ার পরেও প্রফিট হওয়ার তিনি কাউকে কিন্তু মানে খারাপ ভাবে যারা যাপন করেন যারা যাপন করেন যারা যাপন করেন্ট করেন ভিন্ন মত লোকদেরকেও তারা সহ্য করেন তারা সহনশীল এটা ইসলাম জানায় ইসলাম এটা প্রমাণ করে এবং আমার মনে অন্য অন্য ধর্মই এক পর্যায়ে কাজল দেবনাথ প্রস্তাব দিলেন সব ধর্মের মৌলিক বাণী ও ইতিবাচক শিক্ষাগুলো যেন জুমাবার মসজিদের মেম্বার থেকে প্রচার করা হয় এবং শিক্ষা হবে তাতে সব ধর্ম শিক্ষা হবে প্রত্যেকটি ধর্ম সম্বন্ধে যে কথাগুলো মূল স্পিরিট আছে সেটি বলা হবে শিশু মনে আমি প্রথম অঙ্কুরোদ্গমটা করব যে তুমি ইনক্লুসিভ হও ইনক্লুসিভে সবাইকে নিয়ে বাড়তে শেখো এবং এই এই প্রথম প্রয়োজন এবং সেখান থেকে আপনি পরবর্তী পর্যায়ে সে যদি ইসলাম ধর্ম যেমন ফিজিক্স একটি সাবজেক্ট প্রথমে ফিজিক্স পড়ে বেসিক বেসিক সাবজেক্ট হবে তারপরে ইলেকট্রনিক্স পড়ি এটা পড়ি ওটা পড়ি অ্যাপ্লাইড ফিজিক্স ঠিক তারপরে সে বড় হবে যত সে ইসলাম ধর্ম নিতে পারে হিন্দু ধর্ম নিতে যেট করে সুতরাং শিশু মনে একটি জগৎ আনা এই একটি আর দ্বিতীয় দফায় যেটা আমরা বড় হলে যেটায় আমি যেমন আমাদের হিন্দু ধর্মের যে পুরোহিতরা বহুহিত্র করে। এবং সেখানে সর্বধর্মের সমন্বয়ের কথাগুলো তোমরা হাইলাইট করবে কারণ আমাদের মুক্তিযুদ্ধের যে জায়গাটি আমরা সবাই মিলে বাংলাতে ইনক্লুসিভ সোসাইটি কিন্তু এটি কোনো একটি সম্প্রদায়ের বিষয় নয় এবং একটি সম্প্রদায় কখনো জাগতিক আমাদের যে শুক্রবারের যে জুম্মাটা হয় সেখানে খুদ সেখানে মুসলিম ধর্মের পাশাপাশি বা ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের একটা ব্যাখ্যা বা অন্য ধর্মকে জানানো সেটি সেই জায়গাটা একটু জানতে চাই শুনুন জনাব মঞ্জুর এলির উত্তর এটা শুধু জুবার খোদ বা বলছে কেন ধর্মীয় যে কোনো মাহফিল যে কোনো আলোচনায় সেটা আসতে পারে এমনকি আরো এক কদম বেড়ে তিনি শিক্ষা করার প্রস্তাব দিলেন তবে আমি মনে করি একটা জাতির মধ্যে যদি একটা ঐক্যবদ্ধ চেতনা তৈরি করতে হয় সম্পৃতি তৈরি করতে হয় তাহলে শিক্ষা কারিকুলাম, যেটা শিক্ষাক্রম সেটা ইম্পর্টেন্ট আপনি কি কারিকুলামটা কোন লক্ষ্যে ঢেলে সাজালেন এবং সেখানে ধর্মীয় শিক্ষার অবস্থানটা কোথায় এটা খুব ইম্পর্টেন্ট এটা আপনি বলেছেন আমার মনে হয় ওটাকে গুরুত্ব দিতে হবে কারণ আমাদের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি ধর্ম বিরোধী জনাব মঞ্জুর কথাগুলোর কি অর্থ দাঁড়ালো মসজিদ থেকে ইসলামের পাশাপাশি হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম প্রচার করা উচিত ইমানের পাশাপাশি কুফরি এবং তার হিদের পাশাপাশি শিরক মুসল্লিদের শেখানো উচিত এমন কি কচি শিশুদেরকেও তিনি ছাড়তেন সাহেবের ভ্রষ্টতা ও গমরাহী এখানে গিয়েও থামেনি একজন ফোনে প্রশ্ন করলেন সত্য তো একটি তাহলে এত ধর্ম কেন হয়তো একটি ধর্ম সত্য হবে কিংবা সব মিথ্যা জনাব মঞ্জুর ইলাহি সাহেব এমন উত্তর দিলেন যা কখনো একজন প্রকৃত মুসলমানের বক্তব্য হতে পারে না তিনি একটু ইমানদারের পরিচয় দিয়ে বলতে পারলেন না ইসলামী সেই সত্য ধর্ম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম শুনুন তার উত্তর যে ভাই প্রশ্ন করেছিলেন যে ধর্মের মধ্যে তো মতো সত্যতা এবং বিরোধিতাটাকে না বলে দেওয়া এবার অনেক জনাব সাহেবকে জানেন না ভিন্ন মত বলতে যেটিকে বোঝানো হচ্ছে সেটি কুফুর শির ছাড়া আর কিছু নয় তাহলে কি কুফুর শির বিরোধিতা করা যাবে না এবং সাধু পুরোহিতদের সঙ্গে তিনি ইন্টারফেইথ বিষয়ক অসংখ্য কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং নির্দিধায় নানান ইমান বিধ্বংসী বক্তব্য দিয়েছেন আমরা কেবল একটি নমুনা দেখিয়ে এখানে শেষ করছি চে শ্রী কৃষ্ণ জী হ চে শ্রী রামচন্দ্র জী হই মুসলমান ইনকা में করেক সম্মান নেপি হ্যা মহাপাপী মুসলমানকে है मुसलमान के लिए लाजिम है ইত করে সম্মান করে মোহত করে টিচিংস দেখে তালিমাত দেখ শ্রী রামচন্দ্র জি কঠা করজরত মোহাম্মদ সাহ देख लीजिए अगर आपको আপ্রেন্স मिल जाए नहीं मिलेगा नहीं श्रीकृष्ण और रामचंद्र नामी शिक्षा आलिमी शिक्षा खुजे पाना गुमराही और भ्रष्टता मुस्लिम उम्मा के दूरे रखी माराना फरीदुद्दीन मासूद और डूर इलाहिर मत जरा इमान विध्वंसी प्रचार कर तर एक चिन्हित करते साधारण मुस्लिम भाई देर बुझी एंटारफेथर फेरिवलाजे ईमान के बाँचाते सामाजिक माध्यम तेज़ में सम्मिलित आवाज़ गुमराहर मुखोश दल आलो के साधारण मानुषर सामने तुले जखी तरह मुख कलम इंटरफेथर को गुमराही प्रकाश पाए संगे संगे तरह खंडन करते इंशा अल्लाह तरह प्रेरणा उज्जीवित मोम भाई जब सबाईजोट এই ইমাঞ্চলটির ভ্রান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে যে কোনো গুমরাহীকেই আল্লাহর ইচ্ছায় নির্মূল করা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আলীন